আসসালামুকম্বর ববরক আলহামদুলিল্লাহ রবিলমিন ما بعد. শ্রোতা আগেকারী পর্ব নিয়ে যে পর্বে থাকবে এ বাদতের আভ্যন্তরীণ এ আরেকটি এবাদত যেটার নাম হচ্ছে ভয়ে এই ভয়ের মধ্যেও মানুষ সিরিপ করে থাকে এই কারণে সেটা ভালোভাবে আমাদেরকে জানতে হবে প্রথম নম্বর হচ্ছে ভয় বলতে আমরা কি বুঝি আমরা এখানে ভয় বলতে যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে একজন বান্দা সে আল্লাহ শাস্তির ভয় পাবে দুনিয়াতে এবং আখরাতে এবং আল্লাহর সামনে যে পরকালে দাঁড়াতে হবে সেটার ভয় পাবে সেই ভয়টা উদ্দেশ্য এই জাতীয় ভয় হচ্ছে ইবাদত হম এটা হচ্ছে এবাদত যে একজন ব্যক্তি আল্লাহকে ভয় পাবে এবং এটা শুধু সাধারণ এবাদত নয় বরং এটি সম্মানজনক একটি ইবাদত সর্বোচ্চ একটি ইবাদত এবং এটা এবাদতের লোকনও ঘটে যেটা আগে বলেছিলাম ভালোবাসা একটি রোকন এরকম হচ্ছে এই কারণে অবশ্যই এটাকে আল্লাহর সবচেয়ে সর্বোচ্চ একটি হম এ এটা একমাত্র আল্লাহর জন্য খাঁটি করতে হবে অন্যের জন্য সেটা ব্যয় করা যাবে না আল্লাহন সুরে ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়ত্রাতে বলেন ভয় তো অনেক ধরনের হয়ে থাকে কিন্তু প্রশংসিত ভয় যে ভয়ের জন্য প্রশংসা করা হয় একজন ব্যক্তিকে সেটা হচ্ছে এমন ভয় যে ভয়ের কারণে ব্যক্তিকে হ্যাঁ আনুগত্যের কাজে উৎসাহিত করবে এবং যত খারাপ কাজ আছে সেগুলোকে ছাড়বেন কখনো এমন যেন ভয় না হয় যে ভয়টা আপনাকে নৈরাশ্যের দিকে পৌঁছিয়ে দিবে হুম এবং এরকম যেন আবার নির্ভয়ে নির্ভয় না হন যে যার কারণে আপনি অপরাধে জড়িয়ে পড়বেন যে আল্লাহর রহমতের আশা করে আপনি শেষ পর্যন্ত নির্ভয় হয়ে যাবেন তাহলে সেরকম হওয়া উচিত নয় বরং একজন মোমের সর্বাবস্থায় তার মধ্যে দুটি জিনিস থাকতে হবে ভয় এবং আশা দু জিনিস সমান্তরাল তার মধ্যে কাজ করতে হবে না হলে বেশি ভয়টা যদি অগ্রাধিকার বেশি পেয়ে যায় অনেক সময় নয় দিকে তা পৌঁছিয়ে দিবে আর যদি বেশি আশা আসে তখন আবার সে নিরাপদ ভাববে নিজকে সেটাও কিন্তু দোষের বিষয় তখন অপরাধ তার বেড়ে যাবে আল্লাহ হ্যাঁ আল্লাহকে আদেশ করার হম আহ আপনার আল্লাহকে ভয় করার আদেশ করেছেন এবং অন্যকে ভয় করার ব্যাপারে নিষেধ করেছেন যে আল্লাহকে বাদ দিয়ে অন্য ভয় করবে না বরং একমাত্র আল্লাহকে ভয় করবে সেটার আদেশ কোরআন আল্লাহ বলছেন এই যে শয়তান সে তার চেলা ফেলার ভয় দেখায় অনেক সময় দেখবেন যারা দাওয়াতি কাজের মধ্যে ব্যস্ত রয়েছেন তাদেরকে অনেক সময়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 टे रखते चाहले आल्ला भय करते भये ना एकम्र आल्लास करते हम्मियम तमान शर्त हिसाब इन धरा है आल्ला भय এখন কথা হচ্ছে যে ব্যক্তি খাঁটি ভাবে আল্লাহকে ভয় করে তার প্রশংসা আপনার কোরআন মাজিদের মধ্যে এসেছে সেই প্রশংসিত ব্যক্তি আল্লাহ সেই সকল বন্দাদের প্রশংসা করেছেন যারা হ্যাঁ তার করে এবং তাকে একক ভাবে ভয় করে আল্লাহ আল্লাহ বলতেছেন যে আল্লাহর ঘরকে আবাদ করবে ওরা যারা আল্লাহর পরিমাণ এবং পরকার পরিমাণ एम करा जगत दे आल्ला का भय पाए ना ताराई मस्जिद के आबाद कर मस्जिद ता आबाद हा मस्जिद केवलमान आबादे कारण इमान घाटती रही है आल्लर परकाल तक ही समस्या देखा दिए आल्ला भय पाए आल्ला के भय पायेना आल्ला जो क्वालिटी गुला जाए तेल এই আয়াতকারীরা যেটা বুঝাতে চাচ্ছে যে সত্যিকার অর্থে মসজিদ আবাদ করবে ওরাই যাদের মধ্যে ইমান রয়েছে এবং যারা নিজের অঙ্গপত্র দিয়ে নেয় করে এবং যারা সালাত কায়ে করার প্রতি সব সময় গুরুত্ব দেয় তার সুন্দরভাবে করে থাকে এবং তারা জাকাত দেয় যারা পাবে তাদেরকে এবং তারা একমাত্র আল্লাহকে ভয় করে হম এই কাজগুলো যদি করা যায় তাইলে সেই ব্যক্তির মধ্যে কোয়ালিটি থাকবে যে সে মসজিদ আবাদ করার চেষ্টা করবে হম এটা হচ্ছে এবং এটা হচ্ছে অন্তরের এ বাদতের একটা মৌলিক ব্যাপার জন্যই নিবেদিত করতে হবে এখন আরো কয়েকটি কথা আমাদের বলা উচিত সেটা আমরা বলতে যাচ্ছি যে যেই কারণ কারণে আল্লাহকে ভয় করতে হবে যেই যে কারণগুলো আমার মধ্যে থাকলে আল্লাহকে ভয় করা আমরা শিখব কারণ আল্লাহর ভয় তো আমাদের মধ্যে তেমন একটা কাজ করছে না তাইলে যেই কারণগুলো আল্লাহর ভয়ের দিকে নিয়ে যাবে যা আল্লাহকে ভয় করতে শিখাবে সেই কারণগুলো আমাদের জানা দরকার সেই কারণগুলো চারটে কারণ এখানে আমরা বিশেষভাবে আলোচনা করব এক নম্বর কারণ হচ্ছে যে আল্লাহকে সবচেয়ে বেশি সম্মান করব হম এবং আল্লাহর মহত্ব সবসময় প্রকাশ করব এবং এরকম ভাবে আল্লাহর যে মহত্ত্ব সেটাকে ভালো করে জানবো হম যে আল্লাহ সবচেয়ে বেশি ক্ষমতাবান যদি এটা জানতে পারি তাহলে আল্লাহ আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ আমাকে আল্লাহ এরকম যদি বিশ্বাস করে আল্লাহর ভয় অবশ্যই আসবে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর নাম গুণাবরী সম্পর্কে ভালো আইডিয়া নেওয়া এবং সেগুলোর অর্থ ভালো করে জানা বিশেষ করে যেই নামগুলা আপনার শক্তি বোঝায় যেই নামের মধ্যে आल्ला की क्षमता बुझाई नामगुल्लाह जो सबकि बुझाएं से गुलाधवन करते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 হম যেমন আল্লাহ যারা সালাদ ত্যাগ করে তাদের ব্যাপারে বলছিলেন সুরাম বিয়াল্লিশ তেয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে আল্লাহ মুসল্লিন আল্লাহ তোমাদেরকে যে সাক্ষার নামক জাহান নামে কে নিয়ে আসলো কি করলে তোমরা তখন তারা যারা এই হুমকি ধুমকি যদি আমরা ভালো করে অনুধাবন করি তাইলে আল্লাহর মিথি আসবে চার নম্বর যেটা আল্লাহর মিথি আনার জন্য যে মাধ্যম সেটা আছে যে মৃত্যুকে এবং মৃত্যুর পরের সময়কে স্মরণ করতে হবে যদি কবরের রাজাহকে শরণ করা হয় যে হাসের কথা আল্লাহর সামনে উঠতে হবে সবাই একত্রিত হয় এবং গোলসেরাত পার হতে হবে হম এবং এরকমভাবে জাহান্নামের শাস্তির কথা এগুলোর কথা যদি মনে করা যায় মৃত্যু এবং মৃত্যু পরবর্তী সময়ের কথা মনে করলে আল্লাহ বিদি চলে আসবে ঈশা আল্লাহ তাইলে এইগুলো হচ্ছে আল্লাভি নিয়ে আসার একটা মাধ্যম সেই মাধ্যমগুলো ইনশাল্লাহ আমরা গ্রহণ করব কারণ আল্লাভি ছাড়া কখনো আমাদের ইমানের পরিপূর্ণতা আসবে না এবং এমাদতের পরিপূর্ণতাও আসবে না এই কারণে ভয়টা অবশ্যই আমাদের জন্য অবশ্য ভাবে আর বাকি এটা দীর্ঘায়িত হয়ে যাবে এই কারণে এই পর্বকে আর দীর্ঘায়িত করছে না আমরা দ্বিতীয় পর্বের মধ্যে বাকি কথাগুলো আলোচনা করব ওসম্লাহিজ